সমিল্লাহ রহমানুর রাহিম আলবায়ান রেডিও পরিবেশন করছে দৌলাতুল ইসলামের মুখপাত্র শেখ এল মুজাহিদ আবুল হাসান ইল মোহাজির হাফিজাহুল্লার বার্তার বাংলা অডিও অনুবাদ যার শিরোনাম অতঃ্পর তাদের পথ অনুসরণ করুন ইসলাম প্রশংসা আল্হামিং যিনি তার নুসরত দ্বারা ইসলামকে সাহায্য করেন তার শক্তি দ্বারা শিরকে পরাস্ত করেন নিজের আদেশ দ্বারা সমস্ত বিষয়ের ব্যবস্থাপনা করেন নিজের পরিকল্পনা দ্বারা কাফিরদের প্রলোভিত করেন যিনি তার ন্যায় পরায়ণতা দ্বারা বিজয়ের দিনগুলোকে মুমিনদের আর কাফিরদের মাঝে পালাবদল করান এবং তিনি তার অনুগ্রহ দ্বারা নির্ধারণ করেছেন যে চূড়ান্ত বিজয় হবে মুত্তাকিদের জন্যই সেই নবীর প্রতি সালাত ও সালাম যার তরবারি দ্বারা আল্লাহ ইসলামের বাতিঘরকে সমুন্নত করেছেন অতঃপর যখন যুদ্ধ তীব্রতার চূড়ান্তে পৌঁছেছে আর দৌলাতুল ইসলামকে নিশ্চিন্ন করার ব্যাপারে কাফিরদের স্বপ্নের প্রতিধ্বনি অনুরণিত হচ্ছে তখন ইসলামের ঝান্ডা বহনকারী আর আকিদার প্রহরীরা তাদের সৃষ্টিকর্তার কাছ থেকে শক্তি অর্জন করেছেন তারা তাঁরই ওপর ভরসা করেন কারণ বিষয়টির কর্তৃত্ব তাঁরই হাতে তারা ইমান আর সৎকাজের বর্ম পরিধান করেছেন তাই তো বাতিলপন্থী দুর্বল হৃদয়ের অধিকারী আর পরাজিত মানসিকতার মানুষদের পতন তাদের দুর্বল করেনি সত্যি তারা হলেন মহান আর উচ্চ মর্যাদার অধিকারী তারা আল্লাহর কালাম যদি তোমরা বের না হও পড়ে তড়িৎ উঠে দাঁড়িয়েছেন যদি তোমরা তাকে সাহায্য না করো এই আহ্বান তাদের কানে পৌঁছা মাত্র তারা নবীন প্রবীণ সবল দুর্বল নির্বিশেষে সবাই কোরবানি পেশ করেছেন তারা আরাম আয়েস আর বিলাসিতার প্রতি আসক্ত হননি আর না তারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার ধ্বংসাবশেষের প্রতি অনুরক্ত হয়েছেন তারা হকের জন্য নিজেদের নিবেদিত করেছেন এবং একে দৃঢ় করতে কঠিন পরিশ্রম করেছেন অতঃপর তা বেড়ে উঠেছে এবং উত্তম পাকা ফল দিয়েছে তারপর প্রতিবেশী ভূমিতে জিহাদের সূত্রপাত হয় এবং আল্লাহ দুশ্মনদের বিরুদ্ধে পরিচালিত মহান উদ্দেশ্যের এই জিহাদে রুশের উপাসক জাতিসমূহ আর বিশ্বাসঘাতক মুরতাদ সরকারদের নিজের শিখায় জ্বালিয়ে দিয়ে এই জিহাদের পরিসর প্রমান্বয়ে বেড়েই চলেছে ধৈর্যশীল এবং তাদের প্রতি আল্লাহর প্রতিশ্রুতির ব্যাপারে নিশ্চিত যোদ্ধাদের দ্বারা সত্যবাদিতার মহাযুদ্ধ সংঘটিত হয়েছে তারা তাদের রবের কালাম পড়েছেন তোমরা যেই পরিস্থিতিতে আছো তাতে আল্লাহ ভালো থেকে মন্দকে আলাদা না করে মুদের ছেড়ে দেবেন না কালের পরিক্রমায় তারা বিষয়টি তীব্রতার ব্যাপারে অবগত হয়েছেন বস্তুত পরীক্ষা আর সারিসমূহকে ভেজালমুক্ত করার প্রক্রিয়া নিঃসন্দেহে অনিবার্য এ হচ্ছে আল্লাহর চিরায়ত রীতি আর তুমি আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবে না ঘটনা প্রবাহের প্রতিটি মোড়ে তারা ফিরে আসেন এবং হৃদায়তের সেই ঝর্ণা থেকে তৃষ্ণা নিবারণ করেন যা কখনো শুকিয়ে যায় না তাই তো কোনও সন্দেহ তাদের হৃদয়ে প্রবেশ করতে পারে না আর কোনো বিপদ আর দুঃমন্দের সমুচ্চয় তাদের জন্য দুর্বহ হয় না তারা কুফরের জাতিসমূহকে সন্ত্রস্ত আর হতভম্ব করেছেন তারা কাফিরদের আরাম আয়েস আর নিরাপত্তাকে লুণ্ঠুন করে তাদের এমন বিক্ষিপ্ত করেছেন যে কুফরের জাতিসমূহ ইচ্ছাসত্ত্বেও আর নিরাপদ একটি জীবন খুঁজে পায় না আর তারা জানে না যে কোন দিক থেকে তারা হামলার শিকার হবে জমিনে জুলুমের শিকার মুওয়াহেদ মুজাহিদ আল্লাহর অনুগ্রহে দেখতে পান আমেরিকান আর ইউরোপিয়ান ক্রুসাইডাররা প্যারিস লন্ডন আর ম্যানহ্যাটনের রাস্তায় গাড়ি চাপা খাচ্ছে ছুরিকাহত আর খুন হচ্ছে তা হল চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত ন্যায্য তারা যেমন আমাদের হত্যা করে একইভাবে তারাও নিহত হবে ঠিক যেভাবে তারা আমাদের উপর বোমা হামলা চালায় সেভাবেই তারাও বোমা হামলার শিকার হয়ে জাহান নামে সমবেত হবে কিন্তু বিভ্রান্ত কুফরের নেতারা তাদের শিক্ষা গ্রহণ করেনি আর তাদের মধ্যে সবচেয়ে বোকা নেতা তাদের বিভ্রান্ত করেই চলেছে এবং তাদের মিথ্যা আশ্বাস দিচ্ছে যাতে তারা মুসলিমদের বিরুদ্ধে দয়া মায়াহীনভাবে জুলুম চালানোর পরিণামে এবং তাদের নির্বুদ্ধিতার কারণে আসন্ন দিনগুলোতে নিজেদের জন্য কি বয়ে আনছে তা নিয়ে চিন্তাভাবনা না করেই তাদের অপরাধ চালিয়ে যায় এখানে আশ্চর্যের কি আছে এটা তো তাদের চিরাচরিত অভ্যাস ঠিক যেমন সর্বজ্ঞানী আর সর্ববিষয়ে অবগত আল্লাহ ফাহানাহ তাহা তার মহান কিতাব ইরশাদ করেছেন। وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنْ إِنْ إِسْتَطَاعُوا وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا তারা তো সর্বদাই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যাতে পারলে তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে দিতে পারে তোমাদের মধ্যে যারা দিন থেকে ফিরে দাঁড়াবে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে দুনিয়া ও আখরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে গেছে আর তারাই হল জাহান্নামবাসী তাতে তারা চিরকাল বাস করবে আমাদের রব আলিমুল হাকিম তার কিতাবে এই সমস্ত মুজরিম কাফিরদের বাস্তবতাকে উন্মোচিত করেছেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ও তাদের হত্যা করার জন্য আদেশ দিয়েছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দিন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায় তাই হয় তারা ইসলাম গ্রহণ করবে অথবা নতজানু হয়ে আল্লাহর আদেশ এবং বিধানের সামনে আত্মসমর্পণ করবে ভূমিতে তাদের শিরকের দুর্গন্ধ তাদের জাহিলিয়া তাদের অরাজকতা এবং ভূমিতে তাদের জলুমকে দূর করাকে আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আমাদের রব আমাদেরকে মুশ্রিকদের বিরুদ্ধে সমবেতভাবে যুদ্ধ করার আদেশ দিয়েছেন ঠিক যেমন তারা আমাদের বিরুদ্ধে সমবেতভাবে যুদ্ধ করে তাই আমাদের কাছে তাগুদ সালমান আর তার বেকুপ ছেলে অথবা সিসি আর তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মধ্যে কোনো পার্থক্য নেই আর কোনো পার্থক্য নেই রাফিদ আর সাফভি হুমইনি অথবা ধর্ম নিরপেক্ষতাবাদী আব্বাস আর হামাসের বিরুদ্ধে যুদ্ধে তাদের বিরুদ্ধে কিংবা তাদের ক্রুসেডার আমেরিকান রাশিয়ান আর ইউরোপিয়ান মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে আমরা কোনো পার্থক্য করি না তদুপরি ইয়া আরুবের সন্তানেরা অর্থাৎ আরব ক্যাফেররা ইসলামের প্রতি অধিক বিদ্বেষপূর্ণ এবং তারাই জাহান নামের সর্বনিম্ন স্তরে বাস করবে আমাদের রব বলেন وقاتلوا المشركين كاف كما يقاتلونكم كاف واعلموا ان الله مع المتقين ابغى مشরিকদের বিরুদ্ধে সমভেতভাবে যুদ্ধ করো ঠিক যেমন তারা তোমাদের বিরুদ্ধে সমভেতভাবে যুদ্ধ করে আর জেনে রাখো الله মুত্তাকীদের حتى لا تكون فتنه ويكون الدين لله فان انتهوا فلا عدوان إلا على الظالمين তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং দিন জন্য হয়ে যায় তবে যদি তারা ক্ষান্ত হয় তাহলে জালিম ব্যতীত কারো বিরুদ্ধে সীমা লঙ্ঘন নয় তাছাড়া তিনি সতর্ক করে বলেন <تصفيق> <تصفيق> ان الله لا يهدي القوم الظالمين هي ईमानदारগন ইহুদি আর নাসারাদের মিত্র হিসেবে গ্রহণ করোনা তারা তো একই অপরের মিত্র তোমাদের মধ্য থেকে যে তাদের সাথে মিত্রতা করবে সে তো তারই অন্তর্ভুক্ত আল্লাহ ফাসিক সম্প্রদায়কে পথ দেখান না তাই কাফির মুশরিকদের বিরুদ্ধে হলো আমাদের একটি دینی অনুসংঘ যার দ্বারা আমরা আল্লাহর ইবাদত করি এবং তার নৈকট্য কামনা করি যাতে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন তিনি বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কারহুল যুদ্ধকে তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে আর তা তোমাদের কাছে অপছন্দনীয় আর হয়তোবা তোমরা কিছুকে অপছন্দ করো এবং তা তোমাদের জন্য মঙ্গলজনক আর হয়তোবা তোমরা এমন কিছুকে পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না তাছাড়া তার বান্দাদের তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য জোর প্রচেষ্টা করার বিপরিতে মহান পুরস্কারের কথা স্মরণ করিয়ে দেন এবং উৎসাহিত করে তিনি বলেন দালিকা বিআন্নহুম লা ইয়াসীবুহুম যমআউ ওয়ালা নাসাবু ওয়ালা মখমাসাতি ফী সাবীলিল্লাহ ওয়ালা ইয়াতাওনা মাউতাইন ইগীযুল কুফফার ওয়ালা ইয়ানালুনা মিন আদউইল নাইলা ইল্লা কুতিবালাহুম বিহি আমালুন সালিহ আজরাল এটি এজন্য যে আল্লাহর পথে যে তৃষ্ণা ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কা মনে ক্রোধের কারণ হয় আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয় তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয় নেক আমল নিঃসন্দেহে আল্লাহ এহসানকারীদের পুরস্কার বৃথা যেতে দেন না তিনি আরও বলেন নিশ্চয়ই সকল লোকদের ভালোবাসেন যারা তার রাস্তায় যুদ্ধ করে সারিবদ্ধ হয়ে যেন তারা সীশা গলা প্রাচী আর আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এমন এক ব্যবসা যার পথ আল্লাহ তার বান্দাদের দেখিয়েছেন যখন তিনি বলেন هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون همو مينغان آميكي تما دركي أمون اك بأبشا شندحن ديبو جا تما دركي جانترونة دا اك شاستي تهكي مكتي ديبه تا اي جي تمرا الله و تار رسول ارپت এবং উত্তম যদি তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহে এটা মহান সাফল্য আরও একটি অনুগ্রহ দেবেন যা তোমরা পছন্দ করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয় মুকমিনদেরকে এর সুসংবাদ দান করো মাদারিজুসায়ালিকিনে ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলেন জিহাদের ইবাদত আল্লার কাছে অন্যান্য সকল ইবাদতের চেয়ে অধিক প্রিয় যদি সম্পূর্ণ মানবকুল ইমানদার হয়ে যেত তাহলে এই ইবাদত এবং তার সাথে আনুষঙ্গিক অন্যান্য ইবাদত যেমন আল্লাহর জন্য মিত্রতা করা তার জন্য শত্রুতা করা তার জন্য ভালোবাসা এবং তার খাতিরে ঘৃণা করা তার জন্য এবং তার দুঃখদের বিরুদ্ধে যুদ্ধ করার স্বার্থে নিজপ্রাণ কোরবান করা ইত্যাদি রহিত হয়ে যেত তারপর তিনি বলেন আর সেই ইবাদতগুলোর অন্তর্ভুক্ত হল আল্লাহর দুশ্মনদের বিরোধিতা করা তার রাহে তাদের উপর জবরদস্তি করা এবং আল্লাহর জন্য তাদের প্রধান্বিত করা এইগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের অংশ কারণ তিনি পছন্দ করেন যে তার ওয়ালি তার দুশ্মনদের ক্রুব্ধ করবে তাদের উপর জবরদস্তি করবে এবং তাদের ক্ষতি করবে বস্তুত বুদ্ধিমানরা ছাড়া অন্য কেউ এই আমলগুলো করে না এখানে তার বক্তব্যের সমাপ্তি আল্লাহ তার প্রতি রহম করুন আনাস ইবিন মালিক সূত্রে রসুল্লাহ সাল্লাহ আলহিাসাল্লাম থেকে সাহে হাদিসে বর্ণিত তিনি বলেন আমি ততক্ষণ পর্যন্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা লা লাহ ইল্লাল্লাহ বলে আমাদের মতো সালাদ আদায় করে আমাদের কিবলাকে কিবলা হিসেবে কবুল করে এবং আমাদের মতো করে জবাই করে যদি তারা তা করে তাহলে তাদের রক্ত এবং সম্পদ আমাদের জন্য হারাম হয়ে যাবে একমাত্র শরীয়তের হক ছাড়া আর তার হিসাব আল্লাহর কাছে নাজদিদ আওয়ার ইমাম শেখ মুহম্মদিন আবদুল ওয়াহাব রাহিমহল্লাকে লা ইহা ইহের অর্থ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এর উত্তরে বলেন আল্লাহ আপনার প্রতি রহম করুন জেনে রাখুন এই হচ্ছে এমন এক কালাম যা কুফর এবং ইসলামের মধ্যে পার্থক্যকারী তা তাকওয়াপূর্ণ একটি কালিমা তা শক্ত বন্ধন যাকে ইব্রাহিম আলাইসাল্লাম অক্ষয় বাণীরূপে তার সন্তানদের মধ্যে রেখে গেছেন যাতে তারা আল্লাহর দিকেই ফিরে আসে এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে মুখে তা বলা হবে আর তার অর্থ সম্পর্কে অজ্ঞ থাকবে বস্তুত মুনাফিকরা তা বলা সত্ত্বেও জাহান নামের সবচেয়ে নিম্ন স্তরে ক্যাফেডদের নীচে অবস্থান করবে যদিও তারা সালাদ আদায় করে সিয়াম পালন করে আর সাদাকা দেয় বরং উদ্দেশ্য হল হৃদয় দ্বারা তার অর্থ উপলব্ধি করা হবে এবং তাকে এবং তার অনুসারীদের ভালোবাসতে হবে যারা এর বিরোধিতা করবে তাদের বিরোধিতা এবং শত্রুতা করতে হবে যেমনটা নবী সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ইখলাসের সাথে লা ইলাহ ইল্লাহ বলল অন্য রিবায়তে এসেছে যে ইখলাসের সাথে লা ইলাহ ইল্লাহ বলল অন্য রিবায়তে এসেছে হৃদয় দিয়ে সত্যবাদিতার সাথে অন্য কথায় যারা বলে লা লাহ ইল্লাহ এবং আল্লাহর ব্যতীত সকল উপাস্যকে অস্বীকার করে এরকম অন্যান্য অনেক দলিল লা সম্পর্কে মানুষের অজ্ঞতাকে নির্দেশ করে এখানে তার বক্তব্যের সমাপ্তি তিনি আল্লাহর আল্লাহ নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মাহ সত্যের প্রতি অনুরক্ত এক আল্লাহরই অনুগত এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এর তাফসির করতে গিয়ে বলেন আল্লাহর কালাম নিশ্চয় ইব্রাহিম ছিলেন এক উম্মাহ এর অর্থ হলো। এই পথের প্রথিক যেন তার সহযাত্রীদের স্বল্পতার কারণে একাকিত্ব বোধ না করেন আল্লাহরই অনুগত অর্থাৎ বাদশাহ কিংবা ঐশ্বর্যশালী ব্যবসায়ীর অনুগত নয় সত্যের প্রতি অনুরক্ত অর্থাৎ ফিতনাগ্রস্ত আলেমদের মতো ডানে বামে অনুরক্ত নন এবং তিনি মুশ্রিক অন্তর্ভুক্ত ছিলেন না অর্থাৎ ওই লোকদের মতো নয় যাদের দলে লোক সংখ্যা অনেক এবং তারা নিজেদের মুসলিম বলে দাবি করে আর লাহা ইহ ইসলামের এই কালিমা থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানুষের সংখ্যা বিশাল তারা হচ্ছে সেই লোকগুলো যারা নিজেদের উম্মার অংশ দাবি করে আবার তারাই উম্মার বিরুদ্ধে কাজ করে একদিকে তারা এই উম্মাকে সমর্থন করার দাবি করে তো আরেকদিকে তারা এর ভিত্তিকে ধ্বংস করে তারা উম্মার ধারক বাহকদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত শত্রুদের সাথে মিত্রতা করে বস্তুত হৃদায়ত প্রদর্শনকারী কিতাব আর সাহায্যকারী তরবারি ব্যতীত এই উম্মার অবস্থা সংশোধন হবার নয় এই উম্মার অবস্থা পরিবর্তনের জন্য সেই সকল মোর্তাদের বিরুদ্ধে আবু বকার সিদ্দিক রাদি আল্লাহ আনহুয়ের সূন্যতকে পুনরুজ্জীবিত করা আবশ্যক যারা আল্লাহর বিধান ত্যাগ করেছে আর ক্যাফিরদের শিবিরে যোগদান করেছে এবং তা আগিত মুশ্রিকিন ও নাস্তিকদের সাথে মিত্রতা করেছে এমনকি যদিও তারা সলাৎ আদায় করে সিয়াম পালন করে আর কাবাঘর তাওয়াফ করে আবকরা সিদ্দিক যখন আরব মুরতারদের বিরুদ্ধে যুদ্ধ করেন তখন সেই ঘটনায় এই দিনের প্রতি আল্লাহর সমাদর আর রক্ষণাবেক্ষণ পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছিল তা হচ্ছে এমন এক পদক্ষেপ যা একমাত্র দৃঢ় প্রতিজ্ঞ উৎসাহী আর আল্লা কর্তৃক তাওফিকপ্রাপ্ত পুরস্সাই গ্রহণ করেছিলেন আল্লাহ আবু বকরার সিদ্দিক রাজিয়াল আনহুয়ের হাতে এই দিনের দুঃষ্মের পরাভূত করেছিলেন উম্মাকে তার পিছনে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তাদেরকে তার কাছে ফিরিয়ে দিয়েছিলেন যখন ইতপূর্বে তাদের অধিকাংশই দিন ত্যাগ করে আবার ক্যাফির হয়ে গিয়েছিলেন আবু বকর তীব্র এক ঝঞ্ঝাবায়ু আর নিদারুণ ফিতনার সামনে অনর পাহাড়ের ন্যায় দাঁড়িয়েছিলেন যখন তিনি বলেছিলেন আল্লাহর কসম আমি সালাত আর জাকাতের মধ্যে পার্থক্যকারীদের সবাইকে হত্যা করব কারণ জাকাত হচ্ছে সম্পদের ওপর আল্লাহর হক আল্লাহর কসম তারা যদি আমাকে ছোট একটি ছাগল দেওয়া থেকে বিরত থাকে যা তারা রসুল্লাহ সাল্লাহ আলহুবাসাল্লামকে প্রদান করত তাহলেও আমি সেই কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তিনি এই কথা সেদিন বলেছিলেন যেদিন সাহাবিগন তাকে বলেছিলেন আপনি কেমন করে লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যখন রসুল্লাহ সাল্ল্লাহ আলহিহবাসাল্লাম বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা বলে লাহ ইহ অমর আদি আল্লাহআনু বলেন তখন আমি বললাম হে আল্লাহ রসুলের খালিফা মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করুন এবং তাদের সাথে নম্র হন তিনি আমাকে বললেন আপনি তো জাহেলিয়াতের সময় পালওয়ান ছিলেন আর ইসলামে আপনি ভীরু হয়ে গেলেন ওহি নাজিল হওয়া বন্ধ হয়েছে আর দিন পূর্ণ হয়েছে তাহলে কি সেই দিন থেকে কিছু বাদ পড়বে আর আমি এখনও জীবিত অমর রাদিয়াল্লাহানহু তারপর বলেন আল্লাহর কসম মুরতাদ্দের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে আবু বকরের ইমান বাকি পুরো উম্মার ইমানের ওপর প্রবল হয়েছে আবু বকর ইবনে আয়াস বলেন আমি আবু হুসেনকে বলতে শুনেছি নবীদের পরে আবু বগরের চেয়ে উত্তম কেউ জন্মগ্রহণ করেননি তিনি মুর্তাতদের বিরুদ্ধে যুদ্ধে একজন নবীর মতোই পদক্ষেপ নিয়েছিলেন ইবেন তাই মিয়া রাহিমাহল্লা বলেন অতঃপর সালাত এবং সিয়াম পালন করা সত্ত্বেও সালাফগঞ্জ যদি শুধু জাকাত না দেওয়ার কারণে তাদের মুর্তাত বলে আখ্যায়িত করেন যখন তারা মুসলিমদের জামাতের বিরুদ্ধে যুদ্ধ করেনি তাহলে যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সাথে মিত্রতা করে তাদের ব্যাপারে কি হওয়া উচিত বরং এই জামানায় আমরা বলি সেই সব লোকদের ব্যাপারে বিধান কি হবে যারা আল্লাহ ও তারা সুরের দুশ্মন তাগতের সাথে মিত্রতা করে যারা আল্লাহর আইন ও বিধানকে পরিবর্তন করে তারা বিনীত হয়ে ক্রুসিডার এবং নাস্তিকদের সেবা করে এই সব কিছুর ওপর তারা মুসলিমদের জামাতের প্রতি তীব্র ক্রোধ পোষণ করে এবং আল্লাহর বিধানের অন্ত দেখার জন্য আশায় থাকে যদি তা হয় তাহলে তারা প্রকাশ্যে তাকে স্বাগত জানাবে এবং তার ব্যাপারে দাম্ভিকতা প্রদর্শন করবে যেমনটা হয়েছে মৌসুল সের রাক্কা এবং অন্যান্য জায়গায় এই জমানার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল সেই সকল লোকদের নির্বুদ্ধিতা যারা খিলাফা রাষ্ট্রকে অপমান করে এবং সেই নিয়ন্ত্রণাধীন ভূমি হারানোর কারণে আনন্দিত হয় যা খিলাফার অধীনে আল্লাহ দ্বারা পূর্বে শাসিত হয়েছে এমন এক সময় যখন একজন মুসলিম ক্রুসাইডার অভিযানের তীব্রতা সত্ত্বেও টিকে থাকা খিলাফার শাসনের অধীন এলাকা ছেড়ে কোথাও আশ্রয় মতো দারুল ইসলাম খুঁজে পায় না তদুপরি এরাক শাম ইয়েমেন হোরাসান সিনাই লিবিয়া পশ্চিম আফ্রিকাসহ অন্যান্য অঞ্চলসমূহে ফেলাফার সৈনিকগণ হক এবং এই দিনের কালিমা সমুন্নত করার জন্য উদ্যমের সাথে নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছেন এই জমানায় তারাই ইসলামের জন্য যুদ্ধরত তারাই সেই তাইফাতুল মানসুরার অংশ হিসেবে গণ্য হওয়ার জন্য সবচেয়ে অধিক যোগ্য যার কথা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা করেছেন আমার উম্মার মধ্য থেকে এমন একটি দল সর্বদা বাকি থাকবে যারা হকের ওপর বিজয়ী থাকবে তাদের বিরোধিতাকারী কিংবা তাদের পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না কিয়ামত সংঘটিত হয় তিনি আরও বলেন আমার উম্মার একটি দল সর্বদা হকের উপর যুদ্ধ করতে থাকবে তারা কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে অতঃপর হে ইসলামের সন্তানগণ হে তাওহিদের বাহকগণ খেলাফার সম্মুখ সারির যোদ্ধা দলগুলো আপনাদেরই সামনে তাদের সংখ্যাকে বৃদ্ধি করুন এবং তাদের সারিতে যোগদান করুন নিশ্চয়ই আমরা এখন আসন্নফাথ এবং মহান বিজয়ের দিকে অগ্রসর হচ্ছে বেঈদ নিল্লাহ তাই অন্যদের চেয়ে অগ্রগামী হওয়ার স্বয়াবকে হাত ছাড়া করবেন না কুফুর আর রিদ্দার বিরুদ্ধে আমাদের যুদ্ধ অনিবার্য একটি নির্দিষ্ট তাকদির ও অত্যাবশ্যক ফর্দ যিনি এই মর্মে ইমান আনার দাবি করেন যে আল্লাহ তার রব ইসলাম তার দিন এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম তার নবী তার জন্য কাফিরদের হামলা এবং তাদের মুসলিমদের ভূমি দখল করা থেকে প্রতিহত করার কাজ থেকে দূরে থাকা জায়েজ নয় কারণ দীর্ঘকাল ধরে নিজেদের উপর দুঃমনদের আধিপত্য এবং আপন কর্তৃত্বের সমাপ্তির কারণে মুসলিমদের অবস্থা শীতের রাতে ভেজা ভেড়ার মতো নিজেদের মুসলিম দাবিকারী এই লোকদের কাছ থেকে আপনি শুধু দেখবেন যে তারা তাদের খায়সের অনুসরণ করছে এবং হৃদ্ার মাধ্যমে দিন থেকে দূরবর্তী হচ্ছে আর বানর শুকোরের উত্তরসূরিদের গোলামি করছে তাই মুসলিমরা ইতোপূর্বে এই যুদ্ধের মতো এমন মুসিবতের সম্মুখীন কখনোই হননি এমন এক যুদ্ধ যা পরিচালিত হচ্ছে প্রতিটি ক্ষেত্রে আকিদা মানহাজ থেকে শুরু করে অর্থনীতি সামরিক এবং মিডিয়া যুদ্ধে তাছাড়া নিজেদের আলেম দাবিকারীদের দ্বারা সৃষ্ট আজকের এই পরীক্ষার মতো পরীক্ষার সম্মুখীন উম্মাহ কখনো হয়নি বরং এই স্বঘোষিত আলেমরা আজ পৃথিবীতে আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে যুদ্ধে একটি বর্ষা হয়ে দাঁড়িয়েছে কতই না আজব বিষয় এটি একজন ব্যক্তি তার রবের কিতাব পড়ে এবং তারপর সে অবমাননা আর হীনতার মধ্যে বসবাস করে যেখানে তার আকাঙ্ক্ষা লুণ্ঠিত সে কি বিশ্বাস করবে আর দিনের কোন অংশ বাদ দেবে সেটাও তাকে নির্ধারণ করে দেওয়া হয় বাস্তবতার বুঝ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক বিরূপ সিজোফেনিয়ায় বসবাসরত যেই বাস্তবতা যার ব্যাপারে একমাত্র সেই বুঝেছে যে নিজের দৈন্যতা থেকে লাফিয়ে বেরিয়ে এসেছে এবং দিনের বন্ধুর চূড়াতে চড়েছে অতঃপর সে কর্মের ভাষা দেখেছে অতি কথা আর শব্দবাহুল্যতার ভাষায় নয় এগুলো তো হল পিছনে পড়ে থাকা লোকদের বৈশিষ্ট্য তাহলে এই বিশাল যন্ত্রণা আর ক্ষতি থেকে মুসলিমদের রেহাই পাওয়ার পন্থা কি নিশ্চয়ই আল্লাহর হৃদায়ত সেই সকল লোকই দ্রুত অর্জন করেন যারা তার রাস্তায় জিহাদ করেন এবং তাদের প্রতি তার প্রতিশ্রুতি সবচেয়ে আল্লাহ সত্যনিষ্ঠ আল্লা সুবহান যারা আমাদের রাস্তায় জিহাদ করবে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথগুলো প্রদর্শন করব। আর আল্লাহ অবশ্যই ইহসানকারীদের সাথে রয়েছেন এবনুল কাই ইমরাহিম্লা বলেন অতঃপর জেনে রাখুন ইসলামে একজন বান্দার অবস্থান ততক্ষণ পর্যন্ত দৃঢ় হয় না যতক্ষণ না সে তার হৃদয় দ্বারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে দিন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য আর সত্য হৃদয়া হলো আল্লাহর হৃদয়া এবং হক সর্বদা আল্লাহর রসুলের সাথেই তিনি আমাদের কাছে উপস্থিত থাকুন আর না থাকুন তাকে ছাড়া অন্য কারও অনুগত্য করা হবে না অন্য কাউকে অনুসরণ করা হবে না সবার বক্তব্যকে তার বক্তব্যের সাথে মিলিয়ে দেখতে হবে যদি তা তার বক্তব্যের সাথে মেলে তাহলে আমরা তা গ্রহণ করব। এটা এই জন্য নয় যে অমুখ নির্দিষ্ট ব্যক্তি বা আলেম এই কথা বলেছেন বরং তা এই জন্য যে তিনি আমাদের আল্লাহ ও তার রাসুলের কাছ থেকে প্রাপ্ত বিষয় অবগত করেছেন আর যদি ওই ব্যক্তির কথা নবী সাল্লাল্লাহ আলিহুবাসাল্লামের কথার সাথে না মেলে তাহলে আমরা তা বর্জন করি আর নবী সাল্লাহ আলিহুবাসাল্লামের বক্তব্যকে কিয়াসিদের মত দ্বারা মূল্যায়ন করা হয় না আর না মূল্যায়ন করা হয় কোনো দার্শনিকের বুদ্ধি দ্বারা বা কোনো সংসার বিরাগীর পছন্দ দ্বারা বরং সব কিছু তিনি যা নিয়ে এসেছেন তার বিপরীতে মূল্যায়ন করা হবে প্রশ্নবিদ্ধ কোন দীরহামকে যেমন সবচেয়ে অভিজ্ঞ পদ্দারের সামনে উপস্থাপন করা হয় সে যেটাকে সঠিক বলে সেটাই গ্রহণ করা হয় এবং সে যেটাকে বাতিল বলে সেটাই পরিত্যাজ্য এখানে তার বক্তব্যের সমাপ্তি আল্লাহ তার উপর রহম করুন অতঃপর হে নবী মোহাম্মদ সাল্লুয়া সাল্লাম এবং তার সর্বশ্রেষ্ঠ শাহাবাগণের পথ অনুসরণকারীগণ যিনি নেক সালাবদের পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণকে প্রত্যাখ্যান করেছেন যিনি দিনের যন্ত্রণাকে সয়ে যান তো রাতের দুর্যোগ তার উপর আঘাত হানে হে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী যার সামনে কষ্টের উপশম আর স্বস্তি দীর্ঘায়িত হচ্ছে তদুপর তিনি নিশ্চিত যে আল্লাহর রাস্তায় জিহাদ কিতাল আর কাতল ছাড়া অন্য এমন কোনো সমাধান নেই যা আমাদের রপকে সন্তুষ্ট করে এগুলো ব্যতীত এই উম্মার সফলতা আর দুর্দশা থেকে উত্তরণের অন্য কোনো পথ নেই আল্লাহর রাস্তায় আমাদের জিহাদ চালিয়ে যেতে হবে যাতে মুসলিমরা আবারও মুক্ত আর মহান হতে পারেন পরাধীনতা আর হীনতা থেকে মুক্তি পেতে পারেন যাতে ইসলাম পৃথিবীর নেতৃত্ব লাভ করতে পারে আর সমস্ত মানব জাতি আল্লা রব্বুল আলমিনের সামনে আত্মসমর্পণ করে হে আমার মুজাহিদ ভাই জেনে রাখুন কষ্ট আর ক্লান্তির সেতু অতিক্রম না করে সুখ আর শান্তি অর্জন করা যায় না আর তা আপনাকে দেখিয়ে দেয় যে কষ্ট আর ক্লান্তির পরই আছে সুখ শান্তি আর আনন্দ আজ আপনি এমন এক মহান জায়গায় আছেন যেখানে এই জমানায় খুব কম সংখ্যক লোকই পৌঁছেছেন এমন এক জায়গা যেখানে আপনি মিল্লাতি ইব্রাহিম এবং সর্বশ্রেষ্ঠ রাসুল সাল্লুবাসাল্লামের সুনার রক্ষা করেন আপনি তা করেন আল্লাহর আদেশ পূর্ণ করার জন্য আল্লাহর প্রতি আনুগত্য চিত্তে এবং তিনি যে পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তা পাবার আশায় তাই শয়তানের চক্রান্তের ব্যাপারে সাবধান হন কারণ বান্দাদের বিরুদ্ধে শয়তান তার চক্রান্ত বন্ধ করে না একবার সে তাকে উত্তেজিত করে তো আরেকবার সে তাকে মিথ্যা আশা দেয় যতক্ষণ না তিনি তার ফাঁদে পা দেন নিশ্চয়ই বিষয়টি গুরুতর সেই বান্দার প্রতি আপনার রবের প্রতিশ্রুতির ব্যাপারে অভিনন্দিত হন যিনি তার রসুলের তাস্তিক করেছেন তার রাহে ক্লিষ্ট হয়েছেন এবং যুদ্ধ করেছেন যতক্ষণ না তিনি ধৈর্যশীল আর সবাবের প্রত্যাশী অবস্থায় নিহত হন নিশ্চয়ই ধৈর্যশীলগণ বেহিসাব পুরস্কার দ্বারা পুরস্কৃত হবেন সাহাবা আদিয়াল্লাহ আনহুম ছিলেন সর্বশ্রেষ্ঠ প্রজন্ম এবং তাদের রবের কিতাব ও নবী সাল্লাল্লাহ আলিহুবাসাল্লামের সুন্নার ব্যাপারে সর্বাধিক জ্ঞান সম্পন্ন রাসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের জমানায় তারা তার সঙ্গী হয়ে মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকেননি আর না তারা তার মৃত্যুর পর মুর্তাতদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থেকেছেন মূর্ত্দের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে তারা শ্রেষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন আর এভাবেই প্রায় নিভে যাওয়া ইসলামের বাতিকে তারা পুনরায় সমুজ্জ্বল করেন এই দিনের জন্য কুরবানি আর প্রথম প্রজন্মের দৃঢ় সংকল্পের এক অনন্য দৃশ্য পটে আনাস রদেয়াল্লাহ আনহ বর্ণনা করেন তিনি বলেন আমার চাচা আনাস ইবনুন নাদার যুদ্ধে ছিলেন না তাই তিনি বলেন ইয়া রসুল্লাহ আপনি প্রথম যে যুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেটাতে আমি ছিলাম না যদি আল্লাহ চান আর আমি মুশরিকদের বিরুদ্ধে কোনো একটি যুদ্ধে উপস্থিত থাকি তাহলে তিনি দেখবেন আমি কি করি তারপর উহুদ দিবসে যখন মুসলিমরা পিছু হটলেন তখন তিনি বললেন ইয়া আল্লাহ এরা অর্থাৎ শাহাবাগন যা করেছে সে ব্যাপারে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আর ওরা অর্থাৎ মুশরিকরা যা করেছে তা থেকে আমি বাড়া করছি তারপর তিনি এগিয়ে গেলেন এবং সাদ ইবেন মুয়াদের সাথে সাক্ষাৎ করে বললেন হে সাদ ইবিন মু আর নাদারের রবের কসম আমি উহুদের সামনে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি সাদ বলেন ইয়া রসুল্লাহ তিনি যা করেছেন তা আমি করতে পারিনি আনাস বলেন তার গায়ে আশিটার মতো তরবারি বর্ষা আর তীরের আঘাত ছিল আমরা তাকে নিহত পেলাম মুশরিকরা তার লাশ বিকৃত করেছিল তাই তার বোন ছাড়া আর কেউ তাকে চিনতে পারেনি যিনি তার আঙ্গুলের ডগা দেখে তাকে শনাক্ত করেছিলেন আনাস বলেন আমরা মনে করতাম তার এবং তার মতো লোকদের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে মিনদের মধ্যে কতক পুরুষ তাদের কৃত ওয়াদা পূরণ করেছে থেকে আয়তির শেষ পর্যন্ত আনাস আরও বলেন বদর দিবসে রসুল্লাহ সাল্লাসাল্লাম এবং তার সঙ্গীগণ বের হলেন এবং মুশ্রিকদের আগেই বদরের ময়দানে পৌঁছলেন তারপর মুশরিকরা এলো এবং রসুলুল্লাহ সাল্লুয়া সাল্লাম বললেন আমি সামনে না থাকলে তোমাদের কেউ যেন কোনো কিছুর দিকে অগ্রসর না হয় তারপর যখন মুশরিকরা এগিয়ে এলো রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন এমন এক জান্নাতের দিকে উঠে দাঁড়াও যার ব্যাপ্তি আসমানসমূহ আর জমিনের সমান আনাস বললেন উমায়ের ইবনুল হাম আল আনসারী বলেন ইয়া রসুল্লাহ এমন এক জান্নাত যার ব্যাপ্তি আসমান আর জমিনের সমান তিনি বললেন হ্যাঁ তিনি বললেন বাহিন বাহ চমৎকার অতঃপর রসুলুল্লাহ সাল্ল্লাহ আলহিসাল্লাম বললেন কি তোমাকে বাখ বাহ বলতে উদ্বুদ্ধ করল তিনি বললেন না ইয়া রসুলল্লাহ আল্লাহর কসম সেই জান্নাতবাসীদের একজন হওয়ার আকাঙ্ক্ষাই আমাকে তা বলতে উদ্বুদ্ধ করেছে রসুলসাল্লিবাসাল্লাম বললেন তুমি তাদেরই একজন অতঃপর ওময়ের তার তুনির থেকে কিছু খেজুর বের করে তা খেতে লাগলেন তারপর তিনি বললেন আমি যদি এই খেজুরগুলো খাওয়ার জন্য যথেষ্ট সময় বেঁচে থাকি তাহলে তো তা হবে এক লম্বা জীবন আনাস বলেন তারপর তিনি তার কাছে থাকা খেজুরগুলো ছুঁড়ে মারলেন এবং নিহত হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেলেন বরঞ্চ সাহাবাগণের মধ্যে কোরআনের বহনকারীগণ অর্থাৎ হাফিদ কোরআনগণ ছিলেন মৃত্যুর দিকে ছুটে চলে অগ্রগামী হ্যাঁ হে তালিবুল এল হার্বুর রিদ্দার সময় অমর আর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু আশঙ্কা করেন যে কোরআনের বড় একটি অংশ হারিয়ে যাবে কারণ নিহতদের মধ্যে হাফিদে কোরআনের সংখ্যা ছিল বিশাল তারপর অমর রাজিয়াল্লাহ আনহু আবু বকর রাজিয়াল্লাহ আনহুকে বলেন ইয়ামার দিন কোরআন পাঠকদের মধ্যে অনেকে নিহত হয়েছেন আমি আশঙ্কা করি বিভিন্ন ভূমিতে যুদ্ধে কোরআন পাঠকদের নিহত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাবে এবং কোরআনের একটি বড় অংশ হারিয়ে যাবে আমার মত হলো আপনি কোরআন জমা করার আদেশ দিন হ্যাঁ মুসাফ আকারে কোরআনকে লিপিবদ্ধ করে তার সংরক্ষণ করার কারণ এটাই ছিল সেদিন কোরআন আর এলমের বাহকরা কতই না মহান উদাহরণ স্থাপন করেছিলেন যেদিন তাদের এলমের ফল প্রকাশ পেয়েছিল ভয় আর সন্দেহহীনভাবে সাহস আর বীরত্ব প্রকাশের মাধ্যমে আর জাইদ ইবুল খাত্তা রাজিয়াল্লাহানহুর কথাই ধরুন যিনি সময় সময়া দিবসে মুসলিমদের ঝান্ডা ছিলেন তিনি নিশ্চিত ছিলেন যে আল্লাহর কাছে যা আছে তা উত্তম এবং অধিক স্থায়ী তাই তার কণ্ঠে প্রকাশিত হয়েছে যখন তিনি চিৎকার করে বলেছিলেন ইয়া আল্লাহ আমি আমার সঙ্গীদের পালিয়ে যাওয়ার ব্যাপারে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং মুসাইলিমা যা নিয়ে এসেছে তা থেকে আমি বাড়া করছি তিনি দুশ্মনদের কোচুকাটা করে ঝান্ডা হাতে অগ্রসর হতে থাকেন অতঃপর যুদ্ধের এক পর্যায়ে তিনি নিহত হন অতঃপর আবু হুদাইফ বিমুক্ত দাস সালিম সেই ঝাণ্ডা নেন যখন ইয়ামার দিনে মুসলিমরা পিছু হটেন তখন সালিম যিনি কোরআন বহনকারীদের একজন ছিলেন বলেন আমরা যখন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের সাথে ছিলাম তখন আমরা এমনটা করতাম না তারপর তিনি নিজের জন্য একটি গর্ত খোঁড়েন এবং তার ভিতর দাঁড়ান সেদিন তিনি মহাজিরদের ঝাণ্ডা বহন করছিলেন তিনি নিহত হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান আল্লাহ তার উপর রহম করুন জাফর ইবন আবদুল্লাহ ইবিন আসলাম কর্তৃক বর্ণিত তিনি বলেন ইয়ামার দিন যখন মানুষ সারিবদ্ধ হল তাদের মধ্যে আবু আকিল সবার আগে আহত হন তিনি কাঁধ এবং হৃৎপিণ্ডের মাঝামাঝি একটি জায়গায় তীরবিদ্ধ হন যা জীবন নাশে ছিল না তিনি তীরটি বের করে ফেলেন এবং সকালে তার দেহের বামপাস দুর্বল হয়ে পড়ে তাকে শিবিরে ফিরিয়ে নেওয়া হয় আবু আকিল তখন তার জখমের দরুন দুর্বল ছিলেন তারপর যখন যুদ্ধ তীব্রতর হল এবং মুর্তাদ্রা মুসলিমদের তাড়িয়ে মুসলিমদের শিবিরের পেছনে নিয়ে গেল এমতাবস্থায় তিনি মায়ান ইবনে আদিকে চিৎকার করতে শুনলেন হে আনসার আপনারা শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ুন আবদুল্লা ইবেন অমর বলেন অতঃপর আবু আকিল উঠে দাঁড়ালেন এবং নিজের লোকদের কাছে গেলেন তারা বললেন তুমি এখানে কি করছো তুমি লড়াই করতে পারবে না তিনি বললেন আহ্বানকারী আমার নাম ডেকেছেন এবেন অমর বললেন আমি তাকে বললাম তিনি শুধু বলেছেন হে আনসার তিনি আহতদের উদ্দেশ্য করে বলেননি আবু আকিল বললেন আমি আনসার হামাগুড়ি দিয়ে হলেও আমি তার ডাকে সাড়া দেব ইবেন অমর বলেন আবু আকিল তারপর তার বন্ধনী পরে নিলেন এবং ডান হাতে তার তরবারি ধরলেন এবং ডাকতে শুরু করলেন হে আনসার হুনাইন দিবসের মতো শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ুন একসাথে এগিয়ে যান আল্লাহ আপনাদের উপর রহম করুন এগিয়ে যান কারণ মুসলিমরা শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে তারপর তারা শত্রুদের পিছু হটিয়ে বাগানের ভিতরে প্রবেশ করালেন অতঃপর দুই দলের যোদ্ধারা মিশ্রিত হয়ে গেল এবং তাদের ও আমাদের মাঝে তরবারির আঘাত আদান প্রদান শুরু হল এবং অমর বলেন আমি আবু আকিলের দিকে তাকালাম এবং দেখলাম তার আহত হাত কেটে মাটিতে পড়ে আছে তার দেহে চোদ্দোটি আঘাত সবগুলো প্রাণনাশী এবং আল্লাহর দুশ্মন মুসাইলিমা নিহত হয়েছে এবং আমার বলেন আমি আবু আকিলের পাশে দাঁড়ালাম যখন তিনি মৃত্যুর কাছাকাছি ছিলেন এবং বললাম হে আবু আকিল তিনি বললেন লাভবায়িক ছাপসাহজে জিজ্ঞেস করলেন কে বিজয়ী হয়েছে আমি বললাম সুসংবাদ গ্রহণ করুন আল্লাহর দুশ্মনটি নিহত হয়েছে তারপর তিনি আকাশের দিকে তার আঙ্গুল ওঠালেন এবং আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করলেন তারপর মৃত্যুবরণ করলেন আল্লাহ তার উপর রহম করুন অতঃপর খিলাফা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধকারী সবাই যেন জেনে রাখে দাউলাতুল ইসলাম তার দুসনদের যে হুমকি দিয়েছে তা বাস্তবায়ন করার কাজ চালিয়ে যাবে কারণ আমাদের তরবারিগুলো এখনও কোষবদ্ধ হয়নি আর আল্লাহর অনুগ্রহে মালহামা সবেমাত্র শুরু হয়েছে উম্মতে ইসলামের সন্তানরা এই বিশাল আর গভীর সমুদ্রে এমনিতেই ঝাঁপ দেননি বরং তারা তাদের দৃঢ়তার নঙর আর দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে অতি প্রাচুর্যতা লাভ করার ব্যাপারে নিশ্চিত আর এই ঝাঁপে অংশগ্রহণকারীরা ক্ষতিগ্রস্ত নন এর ফলাফল তো হল দুই কল্যানের একটি দুটি শুভ পরিণতির একটি হয় বিজয় নয় শাহাদা লাঞ্ছনাহীন মর্যাদাপূর্ণ একটি জীবন উন্নত শিরে বেঁচে থাকার জীবন ভিক্ষাবৃত্তি আর পরাধীনতার নয় নিশ্চয়ই যারাই আজ অবলোকন করে তারা দেখতে পাবে যে এক কালের অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি আমেরিকা আল্লাহর অনুগ্রহের পর খেলাফার সন্তান আর আনসারদের দৃঢ়তার ফলে আজ দিবা স্বপ্ন দেখছে এবং অভিলাসী হয়ে আশা করছে যে তা দৌলাতুল ইসলামকে মুছে ফেলবে আমেরিকা তার বিরোধী জাতিগুলোর ব্যাপারে তার বর্তমান অবস্থার কথা আর বাস্তবে কারা বিজয়ী হয়েছে তা ভুলে গেছে নতুবা দেখেও না দেখার ভান করছে কে নিজের নেতৃত্ব আর অবস্থান হারিয়েছে রাজনীতির হাওয়া আর এখন তাদের ইচ্ছা অনুযায়ী প্রবাহিত হয় না ওহে সব অমঙ্গলের মড়ল আজ তোমার অবস্থা হলো তুমি উদ্দেশ্যহীন ভবঘুরে তোমার পদক্ষেপগুলো হোঁচট খেয়েছে আর তোমার লক্ষ্যগুলো আজ বিক্ষিপ্ত তোমার ইচ্ছাগুলোকে আর কেউ পাত্তা দেয় না তাই তো যাদেরকে তোমার প্রতিদ্বন্দ্বী বলে ধরে নেওয়া হয় তুমি তাদের ইচ্ছাকে মানিয়ে নেওয়ার জন্য তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে শুরু করেছো এবং সমাধানের বিভিন্ন রাস্তার ব্যাপারে তুমি সন্তুষ্ট হয়েছ তাদের সাথে সরাসরি সংঘর্ষে যাওয়ার মতো শক্তি আর তোমার নেই আর এই অঞ্চলে সাফাবি প্রভাবকে হ্রাস করার ব্যাপারে তোমার বক্তব্য বেশি আগের কথা নয় তাই হচ্ছে তোমার দুর্বলতার সর্বোত্তম প্রমাণ আসলে তোমার শোচনীয় অর্থনৈতিক দুর্বলতাই আজকে তোমার দুর্দশার কারণ যার কারণে তুমি তোমার সেই সকল নীতি ত্যাগ করেছ যার দাবি তুমি করে থাকো তাছাড়া নিজের মিত্রদের সাথে সুব্যবহারও তুমি ত্যাগ করেছ পুরো দুনিয়ার সামনে তুমি তোমার অতীত আর বর্তমান বন্ধুদের সাথে লজ্জাবোধ করো না তুমি স্বামে তোমার সর্বদা উপস্থিতিকে তাদের নিঃশর্ত সমর্থনের সাথে বেঁধে দিয়েছ আর না হলে তারা নিজেরা নিজেদের সমস্যার সমাধান করবে তুমি কি মনে করো আহলুসুন্নার বিরুদ্ধে যুদ্ধরত মুজরিম নুসাইরি সরকারের উপর তোমার বোমা হামলা রাশিয়ানদের কাবু করবে বা সমীকরণে কোনো পরিবর্তন আনবে নাকি তুমি মনে করো ইরাক ও শ্যামে আহলুসুন্নার বিরুদ্ধে তোমার অপরাধ সবাই ভুলে যাবে গোথা আর দুমা আহলুসুন্নার দুঃখ দুর্দশা বহনকারী কাহিনীর একটি পর্বমাত্র যা এখনও শেষ হয়নি আর নুসাইরি সরকারের ওপর তোমার বোমা হামলা মানুষের চোখে ধুলো দেওয়া আর তাদের বুদ্ধিকে ছোট করে দেখা ছাড়া আর কিছুই নয় তাছাড়া তা হলো একটি ভুয়া সংঘাতের দৃশ্যপট তৈরি যাতে করে তুমি এই অঞ্চলে আহলুসন্নার মূর্তার তাগুদদের কিছু স্বার্থ রক্ষা করতে পারো তুমি আহলুসোনার অঞ্চলগুলোকে মাজুসি রাষ্ট্র ইরানের হাতে তুলে দিয়েছ ইরাকে তোমার নৌ আর বিমান বাহিনীর ইউনিটগুলো সাফাবি রাফিদা যোদ্ধা দলগুলো নিরাপত্তা বিধান করেছে এবং আহলুসুন্নার ভূমিকে দখল করার রাস্তা করে দিয়েছে বস্তুত ইরানের সামরিক ডানহাত রাফিদা হেজবুল্লা হঠাৎ করে তার কাজের জন্য প্রশংসিত হচ্ছে প্রশংসিত হচ্ছে সামের আহলুসুন্নার বিরুদ্ধে তাদের কৃতকর্মের জন্য ইরাকে রাফিদা গুন্ডা পান্ডা আর মিলিশিয়ারা গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করছে আর সুন্নিদের এলাকাসমূহে তাদের অপরাধ এবং সীমা লঙ্ঘনের জন্য প্রশংসিত হচ্ছে সেই আহলুসুন্না এক আগ্রাসী শত্রুর আগ্রাসনের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের ক্ষত সারেনি আর অশ্রু শুকায়নি যে তাদেরকে পরাধীনতা দুর্দশা আর তাদের দিনের বিরুদ্ধে যুদ্ধ এবং তাদের সম্পদ লুটের সুসংবাদ প্রদান করেছে তারা কোন বিজয়ের কথা বলে হ্যাঁ আমেরিকা তুমি কোন বিজয়ের কথা বলো যখন মুজাহিদরা আল্লাহর অনুগ্রহে গরিমা আর মর্যাদা উপভোগকারী তারা আজ শক্তি সামর্থ্য দূরদর্শিতা আর ঐক্যের অধিকারী তাদের পরিস্থিতি আজ সেই পরিস্থিতির চেয়ে উত্তম যা তোমাকে কয়েক বছর পূর্বে ইরাক থেকে পরাজিত এবং অপদস্থ অবস্থায় পালাতে বাধ্য করেছিল যার কয়েক বছর পরই আল্লাহ তার মুজাহিদ বান্দাদের গ্রামের পর গ্রাম আর শহরের পর শহরে বিজয় দান করেছিলেন এবং নিজ অনুগ্রহে তাদের প্রাচুর্যদান করেছিলেন আজ তুমি কোন বিজয়ের কথা বলছ যখন তুমি দেশে দেশে ঘুরে কিছু দেশের দয়াপ্রাপ্তির জন্য মিনতি করছো আর কিছু দেশের সাথে মিষ্টিমধুর কথা বলছ অপরদিকে তোমার তিক্ততর বিরোধী আর ঘোরতর শত্রু ক্রুসিডার রাশিয়া আজ নেতৃত্বের স্থান লাভ করেছে রাশিয়া যুদ্ধের ময়দানে তাদের তথাকথিত বিজয় লাভ করেনি বরং মাত্রাতিরিক্ত শক্তির প্রদর্শনের উদ্দেশ্যে আহলুসুলনা শহরগুলোতে পোড়াটি নীতি বাস্তবায়ন করে একটি ভুয়া উষ্ণ অভ্যর্থনার নাটকের সাহায্যে সে আপ্রাণ চেষ্টা করেছে নিজেকে সিরিয়ায় তার নুসাইরি মিত্রদের রক্ষক হিসেবে প্রমাণ করার জন্য হোক তা শুধু মিডিয়া। সেই দৃশ্য তোমার মনোঃভূত হয়নি হে আমেরিকা আর না তোমার পছন্দ হয়েছে যখন রাশিয়ান ক্যাফিররা পৃথিবীর সামনে এই বার্তা দিতে চেয়েছে যে আমি বিশ্ব নেতৃত্বে ফিরে এসেছি তুমি চতুরতার সামনে ধরাশায়ী হলে তাই রাশিয়ান প্রতিদ্বন্দ্বীর বিজয় সংবর্ধনাকে ভেস্তে দিতে আর পৃথিবীর মনোযোগকে তাঁর থেকে সরিয়ে আনতে বিশ্রী হাউজের বেখুবের জন্য পৃথিবীর সামনে নিজের কলম দিয়ে আল ইহুদি রাষ্ট্রের রাজধানী ঘোষণার ঘোষণাপত্রে স্বাক্ষর করা ছাড়া আর কিছুই বাকি ছিল না কিন্তু এই কাজ করে তুমি সেই অপদার্থদের রাগান্বিত করলে যারা বিশ্বাস করে তুমি আল্লাহর মতোই কল্যাণ আর অকল্যাণ সাধন করতে পারো আর আজ তুমি এমন এক বিষয়ের জন্য তাড়াহুড়া করছো যা তুমি কখনোই অর্জন করতে পারবে না তাই তুমি তা থেকে নিবৃত হও আর সমুদ্রের ওপারে ফিরে যাও মুজাহিদদের সাথে আর মুসলিমদের ভূমির সাথে তোমার কী লেনা দে না যা গত হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করো কারণ বুদ্ধিমানরা ক্ষতিকর প্রচেষ্টাকে বারবার পুনরাবৃত্তি করে না আর নিশ্চয়ই মুজাহিদ মুত্তাকিদের জন্য আল্লাহর তামকিনের প্রতিশ্রুতির বাস্তবায়ন নিকটবর্তী তার উপর আলকোৎসকে ইসরায়েলের রাজধানী বলে তোমার স্বীকৃতি আল্লাহর কর্মবিধানের সামনে কোন কাজে আসবে এমন কি যদি তুমি ইহুদিদের রক্ষা করার জন্য তোমার সব যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ বিশেষজ্ঞ আর উপদেষ্টাদের নিয়ে মুসলিমদের প্রথম কিবলা আর মেরাজের ভূমিতে অবতরণ করো তাতেও কোনো কাজে আসবে না কারণ মুসলিমদের সেনাবাহিনীর সাথে তাদের একটি সাক্ষাৎ রয়েছে যেটা অবশ্যই সংঘটিত হবে মোহাম্মদ সাল্লাসাল্লামের রবের কসম তা হলো এক প্রতিশ্রুতি তাই হে মেরাজের ভূমিতে থাকা আমাদের আপনজনেরা ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণ করুন আল্লাহর কসম করে বলছি আমরা আপনাদের ভুলিনি নিশ্চয়ই খিলাফা রাষ্ট্রে আপনাদের ভাইরা যখনই কোনো কুফরের জাতির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন তখন ইহুদিদের সাথে মোকাবেলার বদলে ভিন্ন দিকে মনোযোগ চলে যাওয়ার কারণে মর্মপীড়িত হন কারণ তারা ইতোমধ্যে দুষ্কনের হামলা প্রতিহত করা আর মুসলিমদের শিকলবদ্ধ করে রাখা হীনতার সীমান্তসমূহকে উৎপাটনের কাজে ব্যস্ত আর সিনাইয়ের খেলাফার সেনা দলগুলোর চরম দৃঢ়তা এবং একের পর এক হামলা প্রতিহত করা তারই প্রমাণ আর তাদের সত্যবাদিতার দলিল আর সময়ই কথা বলবে তো কোন বিজয়ের কথা তুমি বলছো হ্যাঁ আমেরিকা আর মুসলিমদের সন্তানেরা পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে খেলাফাকে বায়া দেওয়া এবং একে নুসরত করার জন্য এগিয়ে আসা জারি রেখেছেন এর সৌধকে প্রতিষ্ঠিত করার জন্য এবং কাঠামোকে সমুন্নত করার কাজে শরিক হওয়ার আশায় বরং আল্লাহর পছন্দ আর সন্তুষ্টির জন্য পরিচালিত জিহাদের অংশ হিসেবে খেলাফার সৈনিকরা এরাক শাম ইয়েমেন হরাসান সিনাই লিবিয়া পশ্চিম আফ্রিকা সোমালিয়া ফিলিপিন এবং টিউনিশিয়ায় তোমার দালাল আর সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে তাদের পরাজিত করার কাজ চালিয়ে যাচ্ছেন আর একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে ইসা আলাই ইসালামের অবতরণের আগে তা বন্ধ হবার নয় আর যে ভয়ানক দুঃস্বপ্নের স্বাদ তুমি আস্বাদন করছ তা কোনো মিথ্যা স্বপ্ন বা বিশাল এয়ার কাভার দ্বারা সমাপ্ত হবার নয় আর নিশ্চয়ই যা আসন্ন তা আরও কষ্টদায়ক আর বিশাদ বি ইদনিল্লাহ হে খিলাফ আর সেনা কী আপনার পরিচয় আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সত্তরটি দেশ সমবেত হয় কে আপনি হে খিলাফার সেনা আপনার জন্য সম্মেলনের পর সম্মেলন সংঘটিত হয় আর জোটের পর জোট তৈরি হয় কি আপনার পরিচয় যার কারণে আমেরিকান রাশিয়ান ইউরোপিয়ান পশ্চিমা আর সবাই আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এক হয়েছে কি আপনার পরিচয় যার কারণে তারা আপনাকে সাদা ফসফরাস আর এমন বোমার দ্বারা লক্ষ্যবস্তু বানায় যাকে তারা সব বোমার মা বলে ডাকে তারা এমন সব কিছু আপনার মাথার উপর ছুড়ে মারে যাকে তারা নিজেরাই নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল কে আপনি যে অপদার্থ সম্প্রদায় আপনাকে নুসরত করতে অস্বীকৃতি জানায় তদুপরি তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উম্মার দুশ্মনদের সাথে হাত মেলায় এইসব কিছু সত্ত্বেও আপনি এগিয়ে গেলেন এবং এই দিনের নুসরত করা থেকে মুখ ফেরালেন না কে আপনি যে তাদের চরিত্রহীন মিডিয়া নির্জীব পাথরের উপর দাঁড়িয়ে আপনার ধ্বংসের উপলক্ষে চেঁচামেচি করে আবার তাদের চোখের সামনে যখন আপনার বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে ভূমি সমূহকে এর অধিবাসীর মাথার উপর গুড়িয়ে দেওয়া হয় তাদের সম্মানহানি আর জীবন নাশ করা হয় তখন তারা চুপচাপ দাঁড়িয়ে তা অবলোকন করে কে আপনি হে খিলাফার সৈনিক একবার আপনাকে জিন্দিক বলে অবহিত করা হয় তো আরেকবার বলা হয় আপনি দালাল আবার সময় সময় বলা হয় আপনি খারিজি ক্যাফের আর নাস্তিক মূর্তার নামধারী আলেমরা আপনাকে আর কি কি নামে অবহিত করবে আর কুৎসারটাবে তা নিয়ে দিশেহারা এই সব কিছুর পরও আপনি আপনার উম্মাহ আর দিনকে রক্ষার জন্য মৃত্যুর গহবরে ঝাঁপ দেন আপনি কে আপনার কর্ম আল্লাহর জন্যই আর তার পুরস্কারও তারই হাতে অতঃপর আপনি নিজের পরিচয় স্মরণ করুন যাতে করে আপনি আপনার উপর আল্লাহর অনুগ্রহকে উপলব্ধি করতে পারেন এবং এই দিন ও আল্লাহর দুঃশ্মদের বিরুদ্ধে জিহাদের দৃঢ়পদ থেকে সেই অনুগ্রহের সুক্রিয়া আদায় করতে পারেন কারণ আপনি হকের উপর আছেন হে আল্লাহ খেলাফা সৈনিকদেরকে তাদের হিজরতের ওপর অটল রাখুন এবং তাদের পিছনে ফিরে যাওয়া রক্ষা করুন আমিন নিশ্চয়ই খেলাফার রাষ্ট্র এর ঘোষণার পর থেকে উম্মাকে আল্লাহর রাহে জিহাদ কেতাল আর কতলের সুসংবাদ দিয়ে আসছে তা এই উম্মাকে দুনিয়া লাভের কোনো মিথ্যা আশা দেয়নি এই রাষ্ট্র দিন কায়েম করেছে আল ওয়ালা ওয়াল বারাকে পুনরুজ্জীবিত করেছে দলা দলির সংকীর্ণতা ত্যাগ করে খিলাফার বিশালতার দিকে এগিয়ে গেছে এভাবেই তা মানব সম্প্রদায়ের সামনে মুসলিমদের জামাতকে তার সম্মান এবং গৌরব ফিরিয়ে দিয়েছে যদি বিষয়টা এমন না হতো তাহলে প্রাচ্য আর পশ্চিমের তাগুদরা এর বিরুদ্ধে সমবেত হতো না আর পৃথিবীর জাতিগুলো এর বিরুদ্ধে যুদ্ধ করতো না সত্যবাদী মুজাহিদগণ আমিরুল মুকমিনিন আবু বকর আল হোসেনী আল কোরাইশি আল বাগদাদি হাফিদা হল্লাহকে মুসলিমদের খলিফা হিসেবে দায়া প্রদান করেন সেই ঘোষণার সাথে সাথে কুফরের অনুসারীদের সাথে সংঘাত নতুন রূপ ধারণ করে যা এই জমানায় বিগত হওয়া সকল জিহাদ থেকে ভিন্ন তা ছিল এরাক ও শ্বামের মুজাহিদিনদের ওপর আল্লাহর কর্তৃক প্রদত্ততা ও ফিক অতঃপর ইমাম হলেন ঢাল যেমনটা নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যার পিছনে দাঁড়িয়ে যুদ্ধ করা হয় এবং তার দ্বারা আত্মরক্ষা করা হয় এভাবেই ইখতিলাফ নামক এক অমঙ্গলকে দূর করা হয় উম্মতে ইসলামের সন্তানদের বিভিন্ন দল আর ফিরকায় বিভক্ত করে রাখার জন্য যাকে বিশ্বাসঘাতক আর কুচক্রীরা নিজেদের স্বার্থে ব্যবহার করে অতঃপর আল্লাহর অনুগ্রহে খিলাফা ঘোষণার মাধ্যমে ইমানি ভাতৃত্বের বন্ধন ফিরে এসেছে এবং উম্মার বিভিন্ন প্রান্তে মুসলিমরা এক দেহ তুলল এই বাক্যের অর্থের বাস্তবায়ন হয়েছে তাই তো যেই মুওয়াহিদের জন্য দারুল ইসলামে জিহাদের জন্য বের হওয়া আর হিজরত করা অসাধ্য হয়ে পড়েছে যেই মুওয়াহিদ ইহুদি নাসারা আর মুর্তাদের মাঝে অবস্থান করছেন তাকে আপনি দেখবেন নিজের দিনকে নুসরত করার জন্য নিজের কাজের ব্যাপারে সম্যক অবগত হয়ে লড়াই করছেন ইতোমধ্যে তার দু সামনে স্পষ্ট হয়ে গিয়েছে যে কিসের তরে তিনি নিহত হওয়ার জন্য লড়াই করে যাচ্ছেন অতঃপর হে দৌলতুল ইসলামের তৌহিদের সৈনিকগণ নিশ্চয়ই এই খিলাফা হল মুসলিমদের গৌরব আর কাফেরদের দুর্বার ক্রোধের কারণ তাই আল্লাহর প্রশংসা করুন কারণ তিনি আপনাদেরকে এর পতাকাকে সমুন্নত করার এবং একে সুরক্ষা করার কাজে নিয়োগ করার মাধ্যমে সম্মানিত করেছেন নিশ্চয়ই আপনাদের মধ্যে টিকে থাকাদের আমরা আপনাদের মধ্যে সর্বোত্তমদের যারা অগ্রগামী হয়েছেন তাদের মতোই মনে করি তাই নতুন ফাতা আর গৌরবময় বিজয়ের দিকে এগিয়ে চলুন আর এই জমানায় ইসলামকে উঁচু করে তুলে ধরার জন্য আমরা আল্লাহ সুবাহানাহা তালার পর সেই প্রজন্মের ওপর আশা রাখি আর ভরসা করি যারা তৌহিদের ওপর বেড়ে উঠেছে আল ওয়ালাওয়াল বারাকে জীবন্ত বাস্তবতা হিসেবে প্রত্যক্ষ করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ আর কোরবানির সাথ চেখে দেখেছে আজ আপনারা এরাক শাম এবং অন্যান্য অঞ্চলে একটি মালহামাকে প্রত্যক্ষ করছেন তাই আল্লাহকে উত্তম কিছু প্রদর্শন করুন নিশ্চয়ই আল্লাহর শক্তি আর সামর্থ্যে মুসলিম উম্মর সন্তানদের আল্লাহর রাফিদা সাফভি আর প্রতারণার সাথে আহলসুন্নার অংশ হিসেবে নিজেদের দাবিকারী মুর্তার দালালদের মধ্যে একটি সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে সত্তর অতি সত্তর কারণ যুদ্ধের দামামা এখনও বন্ধ হয়নি আর খেলাফার সিংহরা আল্লাহর অনুগ্রহে নিজেদের ইচ্ছা স্বাধীন এবং নিজস্ব পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছেন তারাই হলেন যুদ্ধের নিয়ন্ত্রণকারী আর কুফরের জাতিসমূহকে অপদস্থকারী কোন কাপুরুষ যেন এমনটা মনে না করে যে মুজাহিদিন আর তাদের নারীদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে সে আনন্দ করবে কসম সেই সত্তার যিনি মেঘমালাকে স্থানান্তরিত করেন যিনি বিশালকায় সাত আসমানের স্থাপনকারী এবং ফতেহের সময় প্রত্যেকটি উপত্যকায় কাফিরদের সমাগমকে বিক্ষিপ্তকারী তার হাত পাগুলো বিচ্ছিন্ন করা হবে তার দেহ থেকে প্রাণকে বের করে আনা হবে এবং তার দেহকে কবরের ছুঁড়ে মারা হবে কারণ আমরা দুর্বল হইনি আর কাপুরুষতাও আমাদের পেয়ে বসেনি আমরা আজ সিদ্দিক আর ইবনুল ওয়ালিদের উত্তর আমরা অবশ্যই মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসী উশৃঙ্খল মুরতারদের বিরুদ্ধে তাদের সুন্নাকে পুনরুজ্জীবিত করবো তাই শুনে রাখো আর চিন্তা করে দেখো হে ইরাক আর মাজুসি ইরানের রাফিদারা আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি তোমাদের লাশগুলোর দুর্গন্ধে তোমাদের পৃথিবী সীমাবদ্ধ হয়ে আসবে আর তোমাদের মৃতদের রক্তে দিজলা আর ফুরাত নদী দূষিত হয়ে যাবে আর মৃত্যুর ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাওয়া প্রত্যেক সত্যি সিদ্ধি মুসলিম নারীর বদলা হিসেবে তোমাদের হৃদয়গুলোকে ক্ষতবিক্ষত করা হবে এবং তোমাদের দিনগুলোকে রক্তরঞ্জিত করা হবে হে খিলাফার ভূমি আরদুস সাওয়াদ ইরাকে যুদ্ধের শিখার প্রজ্জ্বলনকারীরা হে দৌলতুল ইসলামের বীর পুরুষ আর দিনের রক্ষাকারীরা গোয়েন্দা সামরিক অর্থনৈতিক এবং মিডিয়াসহ রাফিদা সরকারের প্রত্যেকটি শাখাকে এমনভাবে গুড়িয়ে দিন যাতে নাম ছাড়া আর কিছু বাকি না থাকে কোনো কুৎসিত গোত্রীয় মুরতাদ নেতাকে শেষ না করে ছাড়বেন না আর আমাদের বিরুদ্ধে যুদ্ধকারী প্রত্যেকটি গ্রামকে শিক্ষা গ্রহণকারী এবং উদ্ধত বিভ্রান্ত প্রত্যেক ব্যক্তির জন্য উদাহরণ বানিয়ে দিন কারণ তারাই নিজেদের রাফিদাদের গোলাম হিসেবে পেশ করেছে এবং মুজাহিদিন আর তাদের দুঃশনদের মধ্যে গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে সতর্ক দৃষ্টি নিয়ে দাঁড়িয়েছে ইমাম দায়ী রাফিদা মুয়াম্মামিন অধ্যাপক আর শিক্ষকদের মধ্য থেকে যারা মানুষের আকিদাকে পরিবর্তন করার জন্য নিজেদের মধ্যে বোঝাপড়া করেছে আর শপথ গ্রহণ করেছে সেই সকল ফিতনা আর দিকে আহ্বানকারীদের নিঃশ্বাস বন্ধ করে দিন আল্লাহর দিনের জন্য তাদের প্রতি আপনারা কোনো ধরনের দয়া মায়া দেখাবেন না কারণ তারা জিন্দিক মুর্তাদ আর মুজরিম যারা মানুষকে রাফিদাদের প্রতি আজ্ঞাবহ হওয়ার জন্য পথভ্রষ্ট করে আল্লাহর মুহিদ বান্দাদের কষ্ট দেয়া প্রত্যেক মূর্তাদের দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দিন কি যদি পূর্বে তারা কখনো মুজাহিদদের শারীর একজন হয়ে থাকে তার পরও আর পাকড়াও হওয়ার পূর্বে যদি তারা তওবা করে তাদের তওবাকে কবুল করুন সেই সকল লোকদের সাথে উত্তম ব্যবহার করুন যারা আশ্রয় দান করেছেন আর সাহায্য করেছেন যারা তাদের প্রতিশ্রুতিতে অটল থেকেছেন আর মুসলিমদের সাথে কৃত অঙ্গীকারের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেননি তাদেরকে সাহায্য সহযোগিতা করুন আল্লাহ আপনাদের যে সম্পদ দিয়েছেন তা থেকে তাদের দান করুন এবং তাদের প্রতি অমায়িক হে এরাক শাম এবং অন্য সকল ভূমির আহলসন্যা জেনে রাখুন আল্লাহর পর দৌলাতুল ইসলামের খিলাফ আর সৈনিকদের ছাড়া আপনাদের আর কেউ নেই তাই তাদের আশ্রয় দান করুন এবং সমর্থন করুন তাদের বিরোধীদের বিরুদ্ধে তাদের সহায়তা করুন আর সতর্ক করছি যে ইরাক ইরানি রাফিদা গণযোদ্ধা সরকার তথাকথিত নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে যারা নির্বাচন এবং এতে অংশগ্রহণকারীদের সাহায্য সমর্থন করে তাদের প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে তার হুকুম এই নির্বাচনের দিকে আহ্বানকারীদের এবং একে সমর্থনকারীদের হুকুমের মতোই নির্বাচনের প্রার্থীরা নিজেদের জন্য রুবিয়াহ আর উলুহয়া সাব্যস্তকারী আর তাদেরকে ভোট প্রদানকারীরা তাদেরকে আল্লাহ ব্যতীত রব আর শরিক হিসেবে গ্রহণ করেছে আল্লাহর দিনে তাদের হুকুম হল কুফর ও ইসলাম থেকে বেরিয়ে যাওয়া তাই আমরা এরাকের আহলসুন্নাকে সতর্ক করছি সেই সকল লোকদের সমর্থন করার ব্যাপারে যারা রিদ্দার এমন কোনো দরজা বাকি রাখেনি যাতে তারা প্রবেশ করেনি আর বস্তুত ভোট কেন্দ্র এবং তার ভিতরে থাকা সবাই আমাদের তরবারির লক্ষ্যবস্তু তাই তাদের থেকে দূরে থাকুন আর তাদের ধারে কাছেও যাবেন না আর আপনাদের মধ্যে যারা নিজেদের জানের ব্যাপারে কৃপণ আর ভূমি আঁকড়ে ধরে আছেন যারা মুসলিমদের রাষ্ট্রকে সাহায্য করার আর আহলুসন্নার আশ্রয় হওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন তারা যেন নিজেদের ঘরেই থাকেন এবং ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন আর কোনোভাবে যাতে রাফিদা মুশ্রিকিন আর আহলুসুন্নার নামধারী মুর্তাদের সাহায্য সমর্থন না করেন হে সর্বত্র থাকা খেলাফার সৈনিক আর আনসারগণ জেনে রাখুন আমরা এক নতুন অধ্যায় পার হচ্ছি এবং এক বিদ্বেষী শত্রুর বিরুদ্ধে জিহাদের পথে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরাচ্ছি এমন এক শত্রু যে মুসলিমদের ভূমিসমূহ নিয়ন্ত্রণ করার আর তার জন্য আমেরিকা যা রেখে গেছে তা পাওয়ার আশা করছে কারণ মুজাহিদদের সাথে প্রায় দুই যুগ ধরে যুদ্ধ করে আমেরিকা আজ ক্লান্ত পরিশ্রান্ত তাই তো তা পিছু হটতে শুরু করেছে তা আগে পিছে কিছুর দিকে তাকাচ্ছে না আমেরিকা দেখতে পাচ্ছে তার মিত্ররা তাকে পরিত্যাগ করছে আর সে আজ রাশিয়ান আর মাজুসি রাষ্ট্র ইরানের উচ্চাকাঙ্ক্ষাকে সামাল দিতে অপারগ তাই এই দুই ক্ষতিকর দেশকে আপনাদের অভিযান আর জিহাদের টার্গেট বানান যাতে মাজুসি আর রাশিয়ানরা তাদের জুলুম আর ইরাক ও শামে আহলুসুন্নার ভূমিকে জ্বালানোর বদলা হিসেবে কিছু যন্ত্রণার স্বাদ আস্বাদন করে এই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং সাত সরঞ্জাম প্রস্তুত করুন আর নিশ্চয়ই সাত সরঞ্জামের মধ্যে সর্বোত্তম হল তাকোয়া তারপর আল্লাহর প্রতিশ্রুতি আর বিজয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে সামনে অগ্রসর হন আনুগত্য বজায় রাখুন জামাতকে রক্ষা করুন এবং এর দেখভাল করুন আর মতানৈক্যের ব্যাপারে সাবধান কারণ তা আপনাদের জন্য সবচেয়ে দুর্দশাজনক এবং ধারালো দরবারের চেয়ে অনিষ্টকর নিরবতা বজায় রেখে নিজেদের প্রয়োজনীয়তা পূরণ করুন এবং নিজেদের সকল শক্তি আর প্রচেষ্টা ব্যয় করুন লক্ষ্যবস্তুর ওপর নজরদারি করার জন্য আর দুস্মন্দের দুর্বলতা আবিষ্কারের জন্য আপনাদের নিকটবর্তী গুপ্তচর মোবাইল ফোনের ব্যাপারে সাবধান কারণ তা তীরে ডগাকে পথ দেখিয়ে দেয় আপনাদের দুঃস্মের ক্ষতিসাধন আর সায়স্তা করার জন্য যা যা লাগে সব কিছু গ্রহণ করুন কারণ ক্রুসের আমেরিকা এমন কিছুকে নিজেদের অনুকূল মনে করেছে যা তাদের ধ্বংসের কারণ হবে বি ইদ নিল্লাহ তারা সময় সময় ভূমিতে নেমে আসার দুঃসাহস দেখিয়েছে তাই যেহেতু তারা আপনাদের যুদ্ধক্ষেত্রের মধ্যে প্রবেশ করেছে কেউ যেন তাদের থেকে নিজের ভাগ হাসিল করা থেকে বিচ্যুত না হন সবসময় ইবনুল কাইম রাহেমাহলার একটি কথা মনে রাখবেন তিনি বলেন বিজয় পাঁচটি বিষয়ের ওপর তৈরি جاها ماذا راب تار کالاميو لك کرتشن يا <تصفيق> أيها الذين آمنوا إذا لقيتم فئة فثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا hey فتفشلوا وتذهب ريحكم وصبروا إن الله مع الصابرين هاي من دارگون تمرا جاكون کنوا باہین شات شنغة لیپتو هاو تاكون شدردو تاكو. আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা উদ্দেশ্যে কৃতকার্য হতে পারো আর আল্লাহ তাল্লাহ এবং তার রসুলের নির্দেশ মান্য করো তাছাড়া তোমরা পরস্পরের বিবাদে লিপ্ত হয়েও না যদি তা করো তবে তোমরা ব্যর্থ হবে আর তোমাদের প্রভাব চলে যাবে আর তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন এই আয়তে আল্লাহ জওয়াজ্জল মুজাহিদদের পাঁচটি বিষয়ের আদেশ করেছেন এমন কোনো দল নেই যাদের মধ্যে এই পাঁচটি বিষয় পাওয়া গেছে আর তারা বিজয়ী হননি এমন কি যদি তারা সংখ্যার স্বল্প হন এবং তাদের দুশ্মনদের সংখ্যা হয় প্রচুর সেই পাঁচটি বিষয়ের প্রথমটি হচ্ছে সাবাদ বা দৃঢ়তা দ্বিতীয়টি হচ্ছে বেশি করে আল্লাহর দিকের করা তৃতীয়টি হচ্ছে তাকে এবং তার রসুল সাল্লাহ আলহিস্লামকে মান্য করা চতুর্থটি হলো ঐক্যবদ্ধ হওয়া এবং ঝগড়া বিবাদ না করা পারস্পরিক বিবাদ ব্যর্থতা এবং দুর্বলতা বয়ে আনে আর বিবাদের মাধ্যমে বিবাদকারীরা প্রকৃতপক্ষে দুশ্মনকে তাদের বিরুদ্ধে শক্তিশালী করে কারণ ঐক্যবদ্ধ থাকা এক আটি তীরের মতো যাকে কেউ ভাঙতে পারে না আর নিজের মতো করে একা একা আলাদা হলে তাদের সবাইকে সহজেই ভেঙে ফেলা যায় আর পঞ্চমটি হলো এই সবগুলোর ভিত্তি আর তা হলো ধৈর্য বিজয় এই পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত যদি সবগুলো বা কয়েকটি বাদ পড়ে তাহলে পাঁচটি জিনিস থেকে বাদ পড়ার অনুপাতে বিজয়েরও অংশ বাদ পড়বে আর যদি সবগুলো উপস্থিত থাকে তাহলে সেগুলো একটি অপরটিকে শক্তি যোগাবে এবং বিজয়ের পথে বড় ধরনের প্রভাব ফেলবে যখন সাহাবাদের মধ্যে এই বিষয়গুলো উপস্থিত ছিল তখন কোনো জাতি তাদের সামনে দাঁড়াতে পারেনি তারা দুনিয়া নিয়ন্ত্রণ করেছেন এবং ভূমিসমূহ আর তাদের অধিবাসী আল্লাহর বান্দারা তাদের কাছে নথিস করেছে আর তাদের পরবর্তীদের মধ্যে এই জিনিসগুলোতে দুর্বলতা দেখা দিল এবং হারিয়ে গেল তখন পরিস্থিতি যা হওয়ার তাই হলো আর আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি এবং তার উপরে ভরসা করি তিনি আমাদের জন্য যথেষ্ট এবং আমাদের সকল বিষয়ের সর্বোত্তম কার্য সম্পাদনকারী